বাদ। রমাদান হল একটা বিশ্ববিদ্যালয় এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই রমাদানের সবচেয়ে জরুরি শিক্ষাটি হলো ইবাদাত এবং আধ্যাত্মিকতা তবে এটা ছাড়াও রমাদান থেকে অনেক কিছু শেখার আছে যেমন च्चे कि भाव बड़ करते धर् धरा मुस्लिम भाई बोर डांस देखा उम्मार कथा भाबा निजेके उम्मार एक मन करा लज्जा बनय आल्लर भय तबा आंतरिकता इत्यादि प्रत्येक विषय नहीं विस्तारित आलोचना करार सूझो आज हम इधे एक विषय आलोचना करते जाते जाके बजा इसलम हल मर्जदार धर्म माथा उँचू कर चलार धर्म अधवसाय सरियानेस और कठोर परिश्रम धर्म और रमदान मास हल महिमा और गौरवर मास य मास आपना के विभिन्न भाव मर्जार कथा शेखाय एक व्यक्ति जो रोजा रख से विभिन्न दिक्कत सम्मान अर्जन करे क्यों बोलते परे अपनी कि बोल रमदान साज्जत सम्मान्पर्क थकते ब्यापार ए रकम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 रमादान यूनि मोबिन बंदा इज्जत अर्जन तर इबादत करार्ध्यमे हराम क्चलोड़े माध्यम एटाई हल बार इज्जत अर्जुन गोपन सूत्र अपन ईमान जतनीहमान जत काछी हबें सेटाई हलो इज्जत रमदान मासे ममिनरा जो दान से दा कर तरह इज्जत बृद्धि पाए प्रश्न आसते दान करारे इज्जत के सम्पर्क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 रमादान मास हल एम एक मास जो मासे सब विजय सब चे बड़ विजय मक्का विजय निश्चय दिएस्पष्ट विजय सुरफ आय रमदान मासे बदर जुद्धे मुस्लिमरा विजय लाभ कर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 ইহুদি কিংবা খ্রিস্টান এমন কেউ ছিল না যাদের উপর কোনো জুলুম হয়েছে মুসলিম তো দূরের কথা কোনো ইহুদি খ্রিস্টান করা হয়নি উমার সেই সময়টা কি অসাধারণ একটা সময় ছিল সেটা এই বিংশ শতাব্দীর মানুষ চিন্তাও করতে পারে না উমর রাদিল্লাহ আনহু ভেড়াদের পর্যন্ত পথ করে দিতেন যেন তারা হচট না খায় যাই হোক উমর রাদ আনহু মদিনা থেকে জেরুজালামের পথে উটে চড়ে যাচ্ছিলেন সাথে ছিল তার ভৃত্য উমার রাদিল্লাহু আর তার সেবক পালা করে উঠের পিঠে চড়ছিল একবার উমর রাদিল্লা ওয়ানহু চড়তেন আরেকবার তার সেবক আরেকবার দুজনের কেউই উটে চড়েন না যেন উঠটা কিছুক্ষণের জন্য বিশ্রাম পায় হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এমন কি একটা উটো বিশ্রাম নৃত এভাবে প্রত্যেকে সমান ইনসাফ পায় আল্লাহ সুবাহ তালা আমাদের ওমর রাজি আল্লাহ আনহুর মতো শাসক দান করুক যা বলছিলাম আবু উবাইদা ইবনাল জাররা রাজিউল্লাহ আনহু জেরুজালেমের বাইরে বের হয়ে খলিফার সাথে দেখা করতে এলেন যখন ওমর রাজি আল্লাহ আনহু জেরুজালেম এসে পৌঁছাল তখন বৃষ্টি হচ্ছিল ইমাবিবনে কাসির রহিমাহুল্লাহ ঘটনাটির খুব খুটিনাটি বর্ণনা করেছেন আসুন আমরা দৃশ্যটি কল্পনা করি ওমর রাদি আলাহ আনহু একটা উটের লাগাম টেনে আনছে উটের পিছিয়ে বসা তার ভৃত্ত বৃষ্টিতে চারিদিক কর্দমাক্ত হয়ে গেছে ওমর রাজিয়াল আনহু তার জুতা জোড়া কাঁধে ঝুলিয়ে রেখেছেন প্রখর সূর্যের তাপে ওমর রাজিউল্লাহ আনহুর টাক মাথায় এসে পড়েছে অর্থাৎ তার মাথার উপর কিছুই ছিল না দৃশ্যটি কল্পনা করুন ওমর রাদিয়াল্লাহ আনহুর মাথায় বা পায়ে কিছুই পরেননি। তার পোশাকের এক পাশ ছিল পুরোই ছেঁড়া এবং অন্য পাশটাও অনেকটা জোড়াতালি দেয়া আবুবাইদা রাজিয়াল্লাহ আনহু খলিফার দিকে এগিয়ে গেলেন ওমর রাজিল্লাহ আনহুকে এক পাশে নিয়ে বললেন আমিরুল মুমিনিন আপনি রোমানদের সর্দার বিষব এবং পুরোহিতদের সাথে দেখা করতে যাচ্ছেন তারা আপনার কাছে আজ চাবি সমর্পণ করবে অর্থাৎ আজ তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে আপনার জামাটা পালতে নিলে কেমন হয় অমর রাদিল্লাহ আনহু আক্ষেপ প্রকাশ করে বললেন আপনি ছাড়া যদি অন্য কেউ আমাকে এ কথা বলত তাহলে আমি তাকে মোহাম্মদ সাল্লা আলিয়া উম্মাতের জন্য দৃষ্টান্ত করে রাখতাম আসলে উমর রাজুল্লাহ আনহু বলছিলেন যে আবুবাইদা রাজুল্লাহ আনহু আপনি তো যেন কেউ নন আপনি মুসলিমদের ভূমি কত বেশি সম্প্রসারিত করেছেন আপনি এই উম্মার একজন অন্যতম সেরা সেনাপতি আর আপনি কি না একথা বলছেন আপনি বাদে অন্য কেউ যদি আজকে এই কথা মুখ দিয়ে বের করত তাহলে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম যেন এখান থেকে উম্মার অন্যরা শিক্ষা নিতে পারে আর তারপরে উমার রাদেল্লাহ আনহু তার কালজয়ী উক্তিটি দিলেন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 जेको आलमी युजक स्वप्न देख एक खोज कर लेते हैं हारनुर रशीद ज्ञान अर्जन और कवितारिछे कत बस अर्थ व्यय करत जो इमाम मालिक के हारन रशीद पढ़ानर प्रस्ताव दी जवाब दिल तुम्हें ज्ञान आहरण करते हैं ज्ञान तुम्हारे हेटे आसबे ना हारनुर रशीद जख इमालिकरती गलन इमाम मालिकर घरे ढुके देान दिए आराम बसलें इमाम मालिक बोलें तुम्हार गुरुजन के सम्मान करो